আয়সা রাজাল্লাহ তাল্লান্নাতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাই সাল্লাম একবার তার নিকটে আসেন তার নিকট তখন একজন মহিলা ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম জিজ্ঞাসা করলেন ইনিকে আয়সা রাজাল্লাহ তাল্লাহ উত্তর দিলেন অমুক মহিলা এ বলে তিনি তার চালাতের উল্লেখ করলেন আল্লাহ রসুল সাল্লা আলাহ সাল্লাম বললেন থামো তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকুই তোমাদের করা উচিত আল্লাহর শপথ আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত জবাব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়ো আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী নিয়মিত করে থাকে